আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান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 আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে প্রিয় ভাই বোনেরা আমরা সিরিজ আলোচনা করছি আল্লাহর তাহিদ নিয়ে তাওদের ভুবনে আমাদের কি বিচরণ করতে হবে তাওদের আকাশে ডানা বিস্তার করে উঠতে হবে মহা জগৎ রচনা করতে হবে হৃদয় জগতের মাঝে তৈরি করতে হবে সভান কি মজা কি স্বাদ কিসের দুনিয়ার মজা দুনিয়ার খড়কুটের মধ্যে কি মজা আছে তাওহিদের ভুবনে বিচরণ করার মধ্যেই তো মজা যে তাওহিদবাদিকে আগুনে ফেললেও কোন চিন্তি কুলাম ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম দেখুন আল্লাহ তালা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাই কথা সমগ্র কোরআনে আল্লাহ বলেছেন যেমন তিন নম্বর আলাই এর মধ্যে সাতষট্টি নম্বর আয়াত্রহীম তিনি খ্রিস্টান তিনি ছিলেন আল্লাহকারী গোলাম মুসরিক তিনি তাহিদ রংনকারী মুশ্রিকদের কাতার ভুক্ত ছিলেন না তারপর চার নম্বর আয়াত সেখানে ইব্রাহিম আলহালাম এবং তার ইমের সঙ্গে যারা ছিল তাদের মধ্যে যখন তারা তাদের জাতিকে বলেছিল ইন্না ও আহ আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের সাথে আমাদের প্রকাশ্য দুশ্মনী শুরু হয়ে গেল এবং প্রকাশ্য ঘৃণা শুরু হয়ে গেল আবাদ চিরকালের জন্য মরণ পর্যন্ত প্রকাশ্য দুশ্মনী ঘৃণা শুরু হয়ে গেল বাঘয হ্যাঁ যদি তারা হামলা করে তখন তো মুসলিমরা বিশ্ববাসীর জন্য তাহিদ কে বজায় রাখার স্বার্থেই তখন তো জবাব দিতে হবে তাহিদ ধ্বংস হলে হয়ে যাবে এই ধর রক্ষা করতেই হবে যান মাল সবকিছু কোরবানি করে সমগ্র মানবজাতির জাতির কারো স্বার্থে নয় সমগ্র মানবজাতির সাথে। মানব জাতির ঠিক রাখতে হবে মিল্লাতা ইব্রাহিমিনে মিল্লতা ইব্রহীম মিল্লতা ইব্রহীম মিল্লতা ইব্রাহিম আল্লাহ বলেছেন দুনিয়াতে মজার জিনিস থাকলে তাহিদে আছে হৃদয়ের শান্তি হৃদয়ের প্রশান্তি হৃদয়ের আনন্দ এর পবিত্রতা এর বিশুদ্ধতা এর সুস্থতা এর প্রাণবন্ততা এর উজ্জীবনী শক্তি তাওহিদের মধ্যে আছে আজকে তাহিদের উপরে যেই একটি মূলনীতি নিয়ে আসবো পুরো একটি সুরাহ সুরাল ফাতেহা আজকে তাহিদের মূলনীতি হিসাবে সুরাল ফাতেহাকে নিয়ে আসছি আমরা আসলে প্রতিদিন প্রতিরাকাত সলাতে কিভাবে আমরা তাহিদকে চর্চা করছি দেখুন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটি তাহিদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ মানে যিনি মাহবুদ যিনি মাহবুব যিনি একমাত্র পরম প্রিয় যিনি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু তার জন্য এখানে তাহিদুল উলুহিয়া চলে আসবে সব আবাদত তার জন্যে আমার রব্বিল আলমিন এখানে তাহিদুল রবু চলে আসলো বিশ্ব সরাচরে যা কিছু আছে সব আল্লাহর দান এই আয়তের মধ্যে তাহলে উলুহিয়া পেয়ে গেলাম তাহুর রুবিয়া পেয়ে গেলাম রব সব কিছু তোমার থেকে নিলাম আর সব কিছু তোমাকেই দিলাম দুই কথাই শেষ রব যিনি সবকিছু দান করছেন আর আল্লাহ ইলাহ যিনি সবকিছু আমার নিচ্ছেন তোমার থেকে সব নিচ্ছি আর আমার সব তোমাকে দিচ্ছি ধর্মই শেষ এটাই ধর্ম আপনার জীবনের সব আল্লাহ থেকে নিচ্ছেন যত কিছু নয়ামত সব রব্বুল আলামিনের দেয়া যত সৌন্দর্য সব তার দেয়া যত ফ্যাশন আমার বডিতে সব তার দেয়া আর কারণ নয় দুটো চক্ষু যে এখানে সেট করলেন আজ পর্যন্ত কোনো ফ্যাশন স্পেশালিস্ট দাবি করতে পেরেছে দুটো চোখ এখানে সেট করাটা খাপ খায়নি একটা চোখ পিছনে দিলে মনে হয় বালদ করে দেখেন না দেখলে ভয়ে মানুষ পালিয়ে যাবে এমন বিধ ঘুটে চোখের উপরে যেই ভ্রুজগল সৃষ্টি করেছেন দিয়েছেন এটা যদি একটু উপরে দিতেন কেমন লাগতো ফ্যাসনটা কে দিয়েছেন রবামিন দিয়েছেন আল্লাহ আকবার নাকটা যেখানে দিয়েছেন এখানে না দিয়ে যদি সাইডে একখানে দিতেন আমি পিস বসলে আমার প্রোগ্রাম দেখতেন ভয় লাগতো এটা কেমন লোক আল্লাহ আকবার, রাব্বুল আলমিন যেটা যেখানে দিয়েছেন আজ পর্যন্ত টু শব্দ কেউ করতে পারেনি যে এটা এখানে না হয়ে আর হলে ভালো হতো আল্লাহ যেভাবে উঁচু হয়ে যায় কি বিশ্রী দেখায় প্লাস্টিক সার্জারি করে ঠিক করতে হয় কে দিয়েছেন এসব আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে ব্রাহ্মণ পূজারী কাছ পুজারি পূজারী আর কোন সুযোগ নেই কার হুকুম মানব হুকুম মানায় এবারত ইউসুফে ই সেখানে আল্লাহ তার ইল্লা ইয়া হুকুম আল্লাহ তিনি হুকুম করছেন তারই এবাদত কর তবে আগের আয় বলছেন হুকুম একমাত্র আল্লাহর কাজী ইব্রাহিমের বিরুদ্ধে রাগ হয়ে কোন লাভ নেই কাজী ইব্রাহিম তো আল্লাহর গোলামের ঘরে গোলাম পৃথিবীর কোন আলমের বিরুদ্ধে রাগ হয়ে কোনো লাভ নেই কেন আলেমরা তো নিজের কথা বলতে পারে না বললে তো নবীকে আল্লাহ হুমকি দিয়েছেন যে তোমার জীবন সিরা কেটে কেউ তাকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে ছাড়িয়ে রক্ষা করতে পারবে না নবীকে এই হুমকি দিয়েছেন আর আমি আর কাজী ইব্রাহিম ডক্টর জাকির নায়েক ইমাম। যাই হোক না কেন আমরা কি বানিয়ে বলতে পারবো না আমাদের বিরুদ্ধে রাগ করা বেকার নিজের কথা তো আমরা বলার কোনো সুযোগ নেই সব আল্লাহর কথা হ্যাঁ নিজের কথা বললে আপনি ধরে দিবেন যে এটা কেন বললেন এটা তো কোরআন সন্ন্যার কোন জ্ঞানের মধ্যে আসে নাই নাই আপনার বানানো কথা ওটা ডিলেট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তো আলহামদুলিল্লাহ রবী আলমিন পুরোটাই তাহিদ আর রহমান রহিম এটাও তাহিদ তাহিদ ইহামাইফাত আল্লাহ তালার সুন্দর গুনাবলির একত্রবাদ তিনি আর বেশি খাওয়াচ্ছেন। আর রহমান যেহেতু আবার তিনি স্বভাবের রহমান স্বভাবগত দয়ার মালিক আবার আর রাহিম পরকালে মোমিনদের জন্য তিনি রাহিম এবং কর্মে তিনি দয়ালু ওখান রহিমা তিনি মালিক তাহমাইফাত আল্লাহর নাম ও গুণাবলীর চলে এসেছে তারপরের কথা আর কি বলবো তারপরে আয়ারটি কি বলবো সেটা বলে শেষ করা যাবে না আসমানি শতাগ্র কোরআন সুরাল ফাতেহার চার নম্বর আয়তের মধ্যে এসে গেছে এসে গেছে এই একটি আয়াতের জন্য দাসত্ব আনুগত্য করি বিধান মানি আর কারো ইয়াকা আগে এনেছেন নাড়াবুদু পরে এনেছেন প্রিয় ভাই বোনেরা এটা নিয়ে কথা বলবো। তবে এখন সময় হয়েছে একটি বিরতির বিরতির পর আমার আসবেন সা আল্লাহ ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন সকলেই চায় মহান আল্লাহ প্রেম জীবন অর্জন করতে আল্লাহ কিভাবে একমাত্র মোহাম্মদ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়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 डायल जाकिर के आज रात शार आप रुन सम्प्रचार सकाल साढ़े सर्वोत्कृष्टि सठन वैध उपा बड़ लाभ कत सुर भाव नाम আবারও আসলাম আল্লাহর একটু আমাদের কোরআনিক মূলনীতি নিয়ে সুরায় পুরোটাই তাও বিশ্বজনীন সমগ্র কোরআন এর আলোকে আবর্তিত হয়েছে সুরাই ফাতেহাকে এইভাবে বোঝা উচিত তাওহিদের চেতনা থেকে বোঝা উচিত ইয়া আবুদুয়া ইয়ান আরবি গ্রামারে আছে যে কথা পরে আনতে হয় সেটা আগে আনলে সীমাবদ্ধতা বোঝায় যে এটা এখানেই থাকবে এটা আর কোথাও দেয়া যাবে না হাসের বলা হয় কোনো জিনিস কারোর জন্য প্রমাণিত সাব্যস্ত করে অন্য সবাই থেকে সেটাকে বাতিল করে দেয়া নিষেধ করে দেয়া এখানে এই তাহি মতো মাঠটি এখানে তৈরি হলো ইয়াকা নার বধু এবাদত শুধু আপনার জন্য সাব্যস্ত করছি আমরা সবাই মিলে আমরা মহমিনরা মুসলিমরা মিলে আর কুল কাহ থেকে এবাদত জিনিসটা নিষিদ্ধ করে দিলাম আমরা আর কারো এমাদত করি না আমরা চেতনাগতভাবে, ভাবে বিশ্বাসগত ভাবে এমাদ শুধু আপনার জন্য দিলাম আর সবা থেকে এটাকে প্রত্যাহার করলাম আর কাউকে দেব না। করেছেন ইয়াকানু আহেদো আপনারই আমরা তাহিদ পালন করি ইয়া কানা আবুদ এটা তাহিদা তারপরে হলো ইয়া কানা আপনার কাছেই সাহায্য কামনা করি সাহি মুসলিমের একটি হাদিসে রয়েছে সুরা যখন বন্দা বলে বন্দা একটা আয়াত বলে আল্লাহ একটা উত্তর দেন এইভাবে এই আয়াতটি যখন বন্দা বলে আয়াত অর্ধেক অর্ধেক আমার আমার বন্দার মধ্যে অর্ধেক আমার অর্ধেক আমার বান্দার ইয়ানবুদ এটা আমার হকান্তাইন এটা আমার বন্দার হক বন্দা আমাকে তার সব আদত দিয়ে দিল আর বন্দার জীবনে যা তাকে আর আমি বান সব দেব তার যা লাগে সেটা হলো তাহিদুল রুবু সষ্টা পালন আমি সষ্টা হিসেবে পালন কর্তা হিসাবে তাকে পালতে আমার যা লাগবে শারীরিক মানসিক তা শরীর পালতে যা লাগবে সব দেব এই অক্সাইড পরিবেশ ভরা পরিবেশ অক্সিজেন সম্মানিত আল্লাহ দিয়েছেন এ আলোতে করে আল্লাহ আমাদেরকে পালছেন এই আলো কে দিয়েছেন পৃথিবীতে বিজ্ঞানীরা বলছেন তো এই মহাশূন্যে আলো নেই সূর্যের তাপ বিদ্যুৎ শক্তি আছে কিন্তু অন্ধকার চোদ্দশো বছর আগে কোরআন বলেছে তিনি তাপ বিদ্যুৎ শক্তি এখানে যখন ঢুকে ধপ করে জ্বলিয়ে এটা সৃষ্টিকর্তার মহিমা তাঁর করুণা তার স্নেহ মায়া এজন্য সেরা শ্যামসালা বলেছেন বন্নাহারি কথম দিনের দিন যখন সূর্যকে আলোকিত করে দেখায় সূর্য আলোকিত নয় দিন সূর্যকে আলোকিত করে দেখায় যেমন বিদ্যুৎ বিদ্যুৎ আস্তেছে তারের ভিতর দিয়ে। তার অন্ধকার। ভিতরে বিদ্যুতের শক্তি ঢুকলে ধপ করে জ্বলে ওঠে পৃথিবীর এই পরিবেশটা বায়ুমন্ডল তার নিচের এই পরিবেশটা একটা বাল্বের মতো বাল্বীয় পরিবেশ আল্লাহ তৈরি করে রেখেছেন তাপবিদ্যুৎ এখানে ঢুকলেই ধপ করে জ্বলে ওঠে আল্লাহ দিয়েছেন আমাদেরকে তাহলে তাদের পথ যাদেরকে আপনি নিয়ম দিয়েছেন মিনান্নদিকা যেটি সোরা আর বলেছেন উনসত্তর নম্বর আয়াত যে নবদপ্রাপ্ত যারা সিদ্দিক সত্যবাদী ইমানদার যারা শাহিদ আল্লাহর পথে যারা শহীদ আল্লাহর সাক্ষী যারা সালহীন পূর্ণবান যারা এদের যে পথ যে তহিদের পথ একতবাদের পথ লা পথ এই পথ আমাদেরকে দেখিয়ে দিন তারপর এটাও তাহিদ এটা হলো বিপরীত দিক থেকে তাহিদ কে বোঝানো হচ্ছে তাহিদের দুশ্মন যারা তাদের কথা নিয়ে আসা হয়েছে যাতে আমরা তাদের মতো না হয়ে যাই আল্লাহ রেকমন তারা দুভাগে বিভক্ত কেউ সে কিন্তু তার বেশি গমরা হল সে গজব প্রাপ্ত এরা ইহুদি এরা আল্লাহ তাহিদ বুঝে আল্লাহ রেক্তবাদ বুঝে কিন্তু তারা স্বীকার করে না তারা সিরিক করে অকাল ইহুদ ওজাহুল্লাহ ইহুদিরা দাবি করলো যে ওজাহিদ তা আল্লাহ পুত্র যেমন তিন নম্বর ছো দশ নম্বর আয়াত একশো এগারো নম্বর আয়াত পড়লে ইহুদিদের উপরে যে গজব পড়েছে গজব নিয়ে তারা ফিরে এসেছে সমগ্র কোরআনে গজবের বেশি ভাগটা এসেছে তাদের ব্যাপারে তাহলে আল্লাহ বলছেন যে জেনে বুঝে যাতে আমরা তাহিদের পথ লঙ্ঘন না করি শিরকে না পড়ে যাই মকদুব আলাইহীম না হয়ে যাই মকদুব আলহিম তারপর বলেছেন ওলা যারা বিভ্রান্ত হয়ে তাহিদের পথ থেকে সরে গেছে তাদের কাতারেও যাতে আমরা না পড়ি এরা বেশিরভাগ হলো খ্রিস্টানরা কারণে তারা সিরকে পড়ে গেছে যেমন টি আল্লাহ তাদের কথা বলেছেন বলছেন যে যারা বলেছে মাসিবী মারিয়াম আল্লাহ খ্রিস্টানদের একদল বলে যে ইসালামে আল্লাহ না হজিবুল্লাহমে আরেক দল বলে যে আল্লাহ মারিয়াম আর ইসা তিনজনে মিলে আল্লাহ নাম কোরআনের ভাষায় এদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এরা সঠিক পথ থেকে গোমরা হয়েছে ও আদল্লু কাসিরা আবার অনেককে গোমরা করে দিয়েছে الحمد अलहमदुलिल्लाह رب आलमीन এটা তাওহিদ তাওহিদুল উলুহিয়াত الرحيم রুবুবিয়াহ আর রহমানুর রহিম এটা তাওহিদুল আসমা ওয়া সিফাত মালিকি ওয়াল দ্বীন এটা তাওহিদুল আসমা ওয়া সিফাত আল্লাহ সুন্দর নাম গোনা বলিরা ক্তমাল ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন এটা তো পুরাটাই একেবারে টাটকা তাওহিদ পুরাটাই ইসলাম বুঝে যাবেন তারপর এই দিনে হাত বাঁধা তাহিদের সাথে সংশ্লিষ্ট কারণ এটা কার হুকুম আল্লাহর হুকুম আল্লাহকে আমার একমাত্র মাবুদ। বুধ করছি এটা তাহিদের সাথে সম্পৃক্ত আমিন বলছি এটা তাহিদের সাথে সম্পৃক্ত করছি, দাঁড়াচ্ছি সালাম মধ্যে সমস্ত আবাদত ঢুকে গেল আর ওইয়ান্তাহিন যা কিছু পাচ্ছি আমি আমার বিধিবিধান কে দিবেন আল্লাহ দিবেন আমার রিজিক কে দিবেন খাদ্য পানীয় অক্সিজেন আলো বাতাস কে দিবেন আল্লাহ দিবেন আমার জীবন কে দিবেন আমার আল্লাহ দিবেন আমার ঘর আমার পৃথিবী বসবাসের জন্য কে দিবেন আল্লাহ দিবেন সবকিছু এই দিনের সুরতল মুস্তাকিম এইভাবে বিস্তীর্ণ জীবনে যাতে তাহিদ পালন করা যায় সে দেওয়া করা হয়েছে তারপর গয়রিল মগ্দু বালাই হিমাল দোয়ালিনের মধ্যে বিপরীত ভাবে তাহিদ লঙ্ঘনকারীরা যে গজবে পতিত হয়েছে আর গোমরা হয়েছে বিভ্রান্ত হয়ে তারাও গজবে পতিত হয়েছে তারাও গজবে হয়েছে তাওহিদের জন্যই আল্লাহ আমাদেরকে সুরায় ফাতে আল্লাহ যেভাবে তাওহিদের জন্য সমগ্র কোরআন সুরায় ফাতে করেছেন সেভাবে পুজার তফিক দান করুন সুবাহিক সসালামাইকুম বরহম আবরক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 যদি দায়িত্ব পূরণ করুন তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাবুল মারাম मीन आदिल्लाकाम सकल केमंत्र देख बारदीस शुद्म पिस्टिंगड़ेलैसे